হসন আল্লাহ বড় আসবাব যে ব্যক্তি কামিয়াব হইতে চায় কেননা এটা মানুষের মনের চাওয়া প্রত্যেক ব্যক্তি কামিয়াব হইতে চায় কেউ না কাম হতে চায় না কিন্তু আর ওই আসবাবের পিছে দৌড়াইতে থাকে মজদুরের মজদুরি বুঝে আসতে তো মজদুরের পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছে ব্যবসায়ী ব্যবসা বুঝে আসছে যে ব্যবসা করলেই কামিয়াব হম তো ব্যবসার পিছনে দৌড়াইতেছে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছে কেননা কামিয়াবি সহি রাস্তা যদি তা কারোর সামনে না থাকে আর কামিয়াবি সহি রাস্তার বুথ যখন তার ভিতরে না থাকে তো সে কামিয়াব হওয়ার জন্য নিজের পক্ষ থেকে রাস্তা নির্ধারণ করে আর ওই রাস্তার দিন যার ভিতরে আসবে সে কামিয়া হবে যত ধরনের কামিয়াবি চায় যত ধরনের সুখ চায় যত ধরনের শান্তি চায় যত ধরনের যা কিছু দুনিয়ার মানুষ চায় সবকিছু সারা দুনিয়ার ইনসানিয়াত কামিয়াব বানানোর জন্য আল্লাহ চাল্লাহু আমা পাঠে কেননা নবীরা যেই জামানায় আসছে ওই জমানার মানুষ ও কামিয়াবি চাইতো আর দিন না থাকার কারণে যার বুঝে যেটা আসতো কামিয়াবি হাসেল করতে চাইতো যেটার দ্বারা যেন কামিয়াবি মিলা যায় কিন্তু আল্লাহ নবীদের পাঠায় দুনিয়ার মানুষকে বুঝাইছে যে তোমার যে জিনিস বুঝ আসছে আর যেটার পিছনে তুমি দৌড়াইতেছো এটার ভিতরে কামিয়াবি আমি রাখিনি লাইন কামিয়াবেনের সহি বুঝ মানুষের ভিতরে যখন না আসে তখন সে কামিয়াবির রাস্তা নিজে নির্ধারণ করে আর এর পিছনে দৌড়াইতে থাকে আর কামিয়াবির একমাত্র রাস্তা হলো দিন আর এটাই আল্লাহ পাখের আল্লাহ জালে জালালুবু আম্মা ন এটাই কথা এটাই আল্লাহ জালে জালালুবু আম্মা নওয়ালুবুর ঘোষণা দিন আসবে সে কামিয়াব হবে আসবে না সে কামিয়াব হবে না জন্য দিন মানুষের জীবনে আসছে দুই রাস্তায় যে মানুষ যখন দাওয়াতের রাস্তা কে ইয়ার করছে আর দাওয়াতের রাস্তায় যখন মানুষ আল্লাহ পাক মেহান সাহাবা এখরামকে হজুসলাম মোটা মোটা বুঝাইছেন নবীদের কথা কিন্তু মোটা মোটা হয় নবীদের কথা পেছিদা হয় না কথা সাফ হয় এবং মোটা মোটা হয় কথা যারা মানে যারা নবীদের সহগত পায় তারাও মোটা মোটা কথা বলেন প্যাচ পেচিদা কথা তারা বলেন না কেন ছিল কোরআনই বলছে তাদের বেশি সিপত ছিল না দুইটাই সিপত ছিল না ছিল না যার হাতে যেটা মহিলাদের জন্য হাতের থেকে খুঁজতে আর ওইখান থেকেই ফালাই দিচ্ছে তার বুঝি আসে না যেটা তাবিল করা যায় আরেকজনের লেখা খুইলা আমার বড়দের মানে বুঝেই আসতো না লাল একটু না গাওয়ারই করছে না পছন্দ করছে ফিরা বাড়িতেই গেছে কিন্তু কিন্তু দেখতে চুলা জ্বালানো এটার ভিতরে ঢাইলা দিছে ওনারা বুঝতেনি না যেটা আরেকজনে যেটা আল্লাহ রসুল না পছন্দ করছে এটা আবার আরেকজনকে দেখি করে এটা ওনাদের বুঝে আসতো না বাড়ির কোব্বা কে দেখছে যে অমুকে কোব্বা বানাইছে টু রিস যাওয়ার সময় জিজ্ঞাস করছে এটা কারি চেহারা রঙের দ্বারাই বলছে যে সবাই পছন্দ করে নাই সবাই যখন তার কাছে গেছে তো তার এটা আসে না যে আরেকটা রূপ দেওয়া যায় ছাটটা ভেঙে দিলাম উপরে খেজুর পাতা দিয়ে দিলাম হয়ে গেল এটা তার বুঝিয়ে আসে না সে তো পুরো যেরকম আগে ছিল ওরকম করে দিয়েছে মাটির লোক মিশায় দিছে মানুষের এটা স্বভাব কিন্তু যখন সহি মেহনত মানুষের সামনে না থাকে সহি মেহনত এর না থাকে তখন সে কামিয়াবির রাস্তা নিজে ধারণ নির্ধারণ করে তখন সবাই যে যেটা বুঝে আসছে সে ওই লাইনের ভিতরে ওই লাইনের পিছনে দৌড়ইতে থাকে যে এই লাইনে মেহান্ন করলে মনে হয় কামিয়াব এই লাইনে মেহান্ন করলে মনে হয় কামিয়াবি রাস্তা পামা কিন্তু আল্লাহ পাক কামিয়াবি রাস্তা ভিসাখের দিনকে নির্ধারণ করছে দিন দিন যার ভিতরে আসবে সে কামিয়াব হবে আর দিন আসার রাস্তা আল্লাহ জাল্লে জাল আম্মা আম দুটোই রাখছেন তা হলো দাওয়াতের রাস্তার মুজা হেদা মোশাক্ষ মুজাহে যত বেশি দাওয়াতের দাওয়াত দিবে দাওয়াত বলে আল্লাহর দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দাওয়াত দাওয়াত রসুল যে আল্লাহর দিকে ডাকবে যত বেশি যে ডাকবে বলে দিলের উপরও দরজা আছে শুধু বাড়ি ঘরে দরজা নাই দিলের উপরও দরজা আছে দিলের উপরে দরজা আছে যেরকম জান্নাতে বিভিন্ন দরজা আছে বাবু সৌম আছে বাবু সলাত আছে বাবু জাকাত আছে বাবু সদাকা আছে হ্যাঁ এরকম বিভিন্ন দিলের উপরও দরজা আছে দিলের উপরে এক দরজা তো আছে ইমানের দরজা ইমানের একিনের দরজা আর একিনের দরজা খোলে দাওয়াত দাঁড়া দরজা খুলে যে যত বেশি আল্লাহর দিকে দাওয়াত দিবে দাওয়া ইল আল্লাহর দিকে ডাকা দাওয়া আল্লা আহিন্দাল যা আল্লাহর কাছে ওই দিকে দাওয়াত দিবে আল্লা দিকে দাওয়াত দেওয়া আল্লাহর আল্লাহ আল্লাহ দিলের দরজা তার উপরে খুলবে আর মেরে দোস্ত ইনসানিয়তের কাছ থেকে আল্লাহ মতলুবই হইল ইন ইমান আল্লাহর উপরে কার কতটুকু ইমান আছে আল্লাহর উপরে কার কতটুকু এটাই আল্লাহ পাকচান ইমান আর দাওয়াতের দ্বারা বললেন যে দাওয়াতের দ্বারা মানুষের জিন্দেগিতে দিন আসবে কেননা বাতেলও আসছে মানুষের জিন্দেগিতে বাতেলও আসতে দিনের রাস্তায় দিনও আসছে বাতেলও আসছে দাওয়াতের রাস্তায় দিনও আসবে দাওয়াতের রাস্তায় চলো দুনিয়ায় বাতেল আসছে দাওয়াতের রাস্তা দিয়া দাওয়াতের রাস্তা দিয়া আসছে আর দিনও দুনিয়াতে আসবে দাওয়াতের রাস্তা দিয়া বলে বাতেলের একিনো আসছে দিলের ভিতরে দাওয়াতের রাস্তা দিয়া হকের একিনও দিলের ভিতরে আসবে দাওয়াতের রাস্তা দিয়া যে যত বেশি হকের দাওয়াত দিবে তার দিলের ভিতরে হকের একিন তত বেশি আসবে فإن جنة الله بسد دعواتي حق لهو دعوة الحق يعني دعوة هو الحق دعوة حق أركض نطرح حق نعم دعوة للهي حق لهو دعوة الحق قرآن أكبر تريد سنة لهو دعوة الحق لهو الله جنة دعوات حق الله جنة دعوات حق এই জন্য মেরে দোস্তেরে ভাইও মেরে আজিজ ও যার দাওয়াত বুঝে আসে নাই সে তো ডাইন যাবে বামেও যাবে কিন্তু রাস্তার উপরই চলতে থাকে তাকি দিয়া বলছে আদু ইল্লা আলি রতিন আনা হা বিহি সাবিলি হা বিহি হা বিহি হা বিহির অর্থ এটা না যে রকম ইশারাবিয়া দেখাইছে না না না হাতে নিয়ে বলছে হা বিহি এটাই এটি আমার গাড়ি এটি আমার ঘড়ি এটি আমার মোবাইল হাতে নিয়ে যেরকম বলে না এটি আমার এটা আমার আমার আমার এটা আমার আল্লাহ রসুল বলছে হা দিদি এটা আমার রাস্তা রাস্তা রাস্তা আল্লাহের সাথে সদ্ বাসিরতের সাথে সুফি সদ এটি সাথে আর মানুষকে আল্লাহর দিকে ডাক দাওয়াজ বুঝে না সে তো ডাইনে যাবে সে তো বামে যাবে কেননা মেরে দোস্ত মেরে ভাই মেরে আজিজ দাওয়াত দ্বারা যা অর্জিত হয় কোন দ্বারা সমস্ত আবাদতের মুজাহেদের দ্বারা সমুস্ত দ্বারা রূপ হাসিল হইতে পারে কিন্তু মাইয়াত হাসিল হবে না মাইয়তো হাসেল হবে দাওয়াতের মেহান্নতের দ্বারা মাইয়ত বুঝেন আল্লাহ সঙ্গে হয়ে যাওয়া আল্লাহ সঙ্গে হয়। যা এই জন্য নবীদের সর্ব হালতে এক কথা ছিল আল্লাহমাই অথবা আল্লাহনা আল্লাহ সায় আল্লাহ হুমাই সয়াহুদ্দিন আল্লাহমাই সিয়াহ আল্লাহ আমার সাথে আছে রাস্তা আমাকে দেখাবি আর ও কি আল্লাহ মানা আল্লাহ আমাদের সাথে আছে আমরা দুইজন কিন্তু আল্লাহ চিন্তার কোন কারণ নাই কারণ নাই এই জন্য দাওয়াত যার বুঝে আসবে তার চিন্তা থাকবে না সে চিন্তা করবে না আর দাওয়াত যার বুঝে না আসবে সে চিন্তা করবে যে হায় কি করি কোন জায়গায় লাগলাম না জানি লাইজা সবই হারাইলাম চিন্তার কোন কারণ নেই পাও তো দেখা যায় ঝুকলেই তো দিঘা ফেলবে গুহার দুহারে তো ফেলে আসছে তারপরে নবী কি চিন্তার কোনো কারণ নেই আল্লাহ আমাদের সাথে আছে চিন্তার কোন কারণ নেই দাওয়াত যে আসবে সে চিন্তা করবে না কোন রাস্তায় ফেসে গেলাম শেষ হয়ে যায় হ্যাঁ না জানি দিকা খাওয়ান লাগে দাওয়াত সে তো চিন্তাই করবে না নবী নিজে বুঝাতে আল্লাহ নিজে বলছে আল্লাহ আমাদের সাথে আছে জন্য মেরে দোস্তিন হইল কামিয়াবির সবচেয়ে বড় আসবাব আর কোন দিলের কামিয়াব হয়ে যাওয়া হার লাইনে কামিয়াব হওয়ার যে এক আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে এক স্বপ্ন সবার দিলের ভিতরে হার লাইনে কামিয়াব হওয়ার আকাঙ্ক্ষা সবার দিলের ভিতরে যতটুকু দিন আসবে সে ততটুকু কামিয়া হবে আর দিন মানুষের ভিতরে আসবে দিনের দাওয়াতের দ্বারা দিনের দাওয়াতের দ্বারা দিনের দাওয়াতের দ্বারা দিনের দাওয়াতের দ্বারা আর দিনের সবচেয়ে বড় দাওয়াত হলো তৌহিদ সবচেয়ে বড় দাওয়াত আজান আজানের ভিতরে পুরাটাই তৌদ পুরাটাই তৌহদ পুরাটাই তৌহিদ আজানের ভিতরে শিখাইছে পুরাটাই তৌহিদ তৌহিদের তালিম মেহান্ন দ্বারা দিনের দাওয়াতের দ্বারা যে যত বেশি দিনের দাওয়াত দিবে তার ভিতরে তত বেশি দিন আল্লাহ পাক ঢোকাইতে থাকবে আর দিন যখন আসবে দাওয়াত নিয়ে সে খাড়া হবে এই জন্য দায়ের জন্য নিষ্প হওয়া শর্ত দায়ের জন্য হওয়া শর্ত তোমার গুণা আগে মাফি ফেরা দেবো তোমাকে নিষ্পাপ করবো করে তারপরে তোমার কদম চালামো দায়ের জন্য হেদায়ত জরুরি এই জন্যই হাবিদ নজরাদিন হয় হেদায় হেদায় আল্লাহ তাকে পরে নামান দায়ী কে মাসুম করে আল্লাহ তারপরে নামান তার প্রথম কদম নিয়তের সাথে সাথে কদম উঠানের লগলগ গুনা মাফ করে। জগ ফিরা কুম দু কুম সব গুণা মাফ সমস্ত গুণা মাফ এই জন্য আলা দুল্লুক আলা তিজারতিন ভিতরে আল্লাহ কতগুলা ওয়াদা করতে তিজারতের উপরে আর এই তিজারতি হইল দাওয়াতের আর কোন না না দাওয়াতের আল্লাহ কতগুলো ওয়াদা করছে আল্লাহুল আলিমিন কিন্তু আল্লাহ আগি করে দিছে তুঞ্চি কুমিন আজ আলিম কিন্তু আজাবিনের ভিতর উপর থেকে বাজবে কখন যখন তুকমিনি ওরুল হি হবে সব বাসারত বা মেহনত করব তো তোমাকে সর্বপ্রথম কি দিব সর্বপ্রথম তোমাকে ইমান দিব ইমান তুক মিনু না আল্লাহ রসুলের জন্য যতটুকু ইমান জরুরি মতলুকু ইমান তোমাকে দিব দাওয়াতের মেহান দিয়ে কেউ আখেরা তো বলে অসুখ ছোট হইলো অসুখ বড় হইলেও অসুখ অসুখ তো অসুখই ঠিক না হ্যাঁ নামই কি অসুখ ঠিক না নামই অসুখ কোন সুখ নাই ছোট আর বড় সবই দুনিয়া আখেরাতের যত সমস্যা আছে সব সমাধান করব। কেন এটাই তোমার জন্য আদাব দুনিয়ার সমস্যা আদাব আখেরাতের সমস্যা আজাব সমস্ত সমস্যা সমাধান করব। তারপরে আল্লাহ ওয়াদা করছে ইয়াখুন সব গুণা মাফ করব কি করবেন তারপরে আল্লাহ বলছে ওখরা তো হেদবু না মনের ভিতরে জাল বুনতেছ দুনিয়া বুঝি সব হারাইলাম না ওখরা তো যে আশা তোমাদের চাল দিলের ভিতরে ওই সম্ভব যদি দুই জিনিস আমার পক্ষ থেকে তোমার সাথে হয় আল্লাহর মদত যদি থাকে তাইলে চাবি খুল কালা খুলবেন এলে তালা খুলবে না যেটাকে ফাঁকা বলে যদি আমার মদত তোমার সাথে থাকে তাইলে নুসরত যদি আমার তোমার সাথে থাকে তাইলে তালা খুলবেন চাবিও ফালাই দিছি তুমিও খুলতে পারবে না চাবি লুকাছি খোলার কোন রাস্তা নাই ভাগার কোনো রাস্তা নাই কিন্তু আল্লাহ ফাঁচা যখন নুসরত যখন আসছে তালা একের পরে এক খুলতে খুলতে খুলতে খুলতে রাস্তা চলে আসছে ঠিক না সব খুলে বলছে তোমাদের দিলে জাল বুনতেছ কামিয়াবিদের রাস্তা দেখতেছ কামিয়াবি কামিয়াবি কামিয়াবি হার লাইনে কামিয়াবি চাইতেছো হার লাইনে কামিয়াবি কখন হবে নসরুম মিন করি অবশ্যই রিল মুখ মিনী বসারতের মালা মোমেনদের জন্য সুসংবাদের মালা মোমেনদের জন্য আমরা জাল গুনতেছি কিন্তু কামিয়াবির আসবাব হইল দিন দিন মানুষের জিন্দেগীতে আসবে দাওয়াতের রাস্তায় দাওয়াতের রাস্তার মাধ্যমে। দাওয়াতের রাস্তায় আসবে দাওয়াতের রাস্তার মুজাহেদার মাধ্যমে আসবে যখন দাওয়াতের রাস্তায় নামবে আর দাওয়াতের রাস্তার মাধ্যমে মুজাহাদা করবে তো আল্লাহ জিনিস তাকে দিয়া দিবে আল্লাহর আল্লাহ তার সাথে হয়ে আল্লাহ কুদরত তার সাথে হয়ে যাবে আল্লাহ যা কুদরতের ভান্ডার আছে পুরো ভান্ডার তার সাথে হয়ে যাবে আল্লাহ কুদরতের পান্ডা তাদের হাতে উঠে দিবে জন্য সাহাবাই ক্রাম কুদরতের খেল দেখাইতেছে যেটা আল্লাহ দেখান ওটা সাহাবাই ক্রাম দেখাইতেছে কুদরতের খেল দেখাইতে। কখনো সমুদ্রের উপরে দৌড়ে দুনিয়া বাসীকে দেখাইতেছে দেখো সমুদ্রের উপরে দৌড়াইতেছি হ্যাঁ তোমরা তো মাটিতে ঘোরা দৌড়াও আমরা পানিতে ঘোরা দৌড়াই দেখাইতেছি হ্যাঁ তোমরা তো মেশিন দিয়ে আগুন বন্ধ করো দেখো আমরা হাত দিয়ে আগুন নিবে দেখাই তোমাদের কাছে কোন টেকনোলজি নাই যে তোমরা ভূমিকম্প বন্ধ করা দেখাইবা দেখো আমরা ছড়ি মেয়েরা বন্ধ করা এরকম কোন টেকনোলজি তোমাদের কাছে নাই দেখো আমাদের কাছে আছে কান ধরার ইচ্ছা করলে থাপ্পড় দিতে পারি আবার কান ধরা বলতেও পারি রাস্তা আমাকে দেখায় আমাদের কাছে টেকনোলজি আছে কুদরতের হাতি না আমাদের কাছে আহ, হ্যাঁ শুনো শুনো তোমাদের নদী তো বড় হয় না আর পানি বাড়ে না কিন্তু কোনো টেকনোলজি নাই মন চাইলেই বৃষ্টি নাজেল করে দিবা বৃষ্টি নিয়ে আয়বা কিন্তু দেখো আমাদের কাছে টেকনোলজি আছে আমরা চাইলেই বৃষ্টি নামাইতে পারি নামায়নে। আ? নামাই যেখান থেকে পানি উঠবে না তোমরা কখনো ঠিক না হ্যাঁ দেখাইছে দেখায় নাই দেখাই জন্য মেরে দোস্তেরে আল্লাহ ক্ষুদ্র সাথ তৃতীয় হইল তাদের কোনো কুয়ত থাকে না তাদের সবকিছু আল্লাহর কুয়েতে চলে আল্লাহ মাধ্যমে করে এই আল্লাহ নবী কে বলে দিছে না না অমার রাঈরা মারছি আপনার মারা না আমরা আমাদের মারা বুঝাইয়া দেন এদেরকে আপনিও বুঝেন এদেরকেও বুঝিয়া দেন যা করব আমরা করব এদের কিছু করতে হবে না যা কিছু আমরাই আমরা নাম কেউ দিতে না কে করছে করছে এরা না না না আল্লাহ করছে থানায় এদের নাম যাবে না কারণ আল্লাহ কুয়েতের সাথে এরা লড়তেছে এই জন্য বলে যে কুয়েতের আল্লাহর কুয়েত যখন সাত হয় তো বন্ধার ভিতরে দুই নিয়ামত আসে দুই নেয়ামত মখলুকের ভয় নেই সবাই বলতেছে মখলুক আমাদেরকে বাধা দিলে পাশে দাঁড়ায় বলতেছে আফ্রিকা ওই জঙ্গল আফ্রিকালারা নিজেরা এইবার আমাদেরকে বলছে যে যেই দিন যেই মুহূর্তে দাঁড়ায়া এলান করছে আজকেও ওই দিনে ওই মুহূর্তে জঙ্গলের প্রাণীগুলো ওইখানে আইসা মাতা উঁচা করে কান খাড়া করা দেয় তারা যেন ওই আজকেছে আফ্রিকার জঙ্গলের প্রাণী কে বুঝাইতেছে এই জমি চাই সকালে যাকে পাবো তাকেই হত্যা করবো খালি করো তাড়াতাড়ি খালি সবাই খালি করতে কি এখন সে কাউকে ভয় করে না বরং তাকে সবাই ভয় করে তাকে সবাই কি করে ভয় করে হ্যাঁ মন্ত্রীর পি ওনার দিলে কারো ভয় নেই তো মন্ত্রীর পি এস কিন্তু সবাই দিলে ভয় মন্ত্রীর পি এস না জানি কি ঘটায় ঠিক না যার কারণে উনার কোন কুয়েতওয়ালা ভয় করতেন না এই জন্য তো খালেদালকে যখন বলছে যে কতজন চাও খালেদ তোমার সামনে তো ষাট হাজার একা যথেষ্ট কিভাবে একা তুমি আমার সাথে তুমি কি করে জিন্দা কি করে মুদা তুমি কি বলছো আমার কথা শুনো নাই আল্লাহন আয়াদুদিন আল্লাহ হাইমাই আর সব মুর্দা আমি জিন্দা আমার সাথে কোন রব নাই আমার সাথে ষাট জন বেড়ি রুমিদের মতো সৈন্য কে জনে জাহান নামে পৌঁছে গেছে ষাট হাজার কে কেন ওনারা কাউকে ভয় করতেন না কেন আল্লাহর কুয়ত তাদের সাথে ছিল এই মেরে দোস্ত যত চাল গুনতেছি কোথাও আল্লাহ রাখেন না আল্লাহ বাঘ করে দিছে কোরআন এই জন্যই আছে ইজ্জত তিন বাঘে বাঘ করছে চতুর্থ কোনটা বাঘা বহাইছে চতুর্থ কোন ইজ্জতের বাঘ নাই ইন্নাল ইজ্জত ইয়াহ যে বাবে অন্য জায়গায় ইজত আছে আয়াত দলিল যে ইজত অন্য কোথাও আছে অন্য কারোর জন্য আছে সে যে একশো বগে একশো বগ আয়াত দলিল তিন জনের জন্য তিন জায়গায় আল্লাহ রসুল মোমেন কেউ যদি বাবে যে কোনো জিনিসের ভিতরে আমান আছে অন্য কোন জিনিসের ভিতরে নিরাপত্তা আছে তাহলে তার যে ইমান নাই এটা গ্রান্টি দেওয়া যেতে পারে কোরআনের আয়াত দিয়া যে তার ইমান নাই সেমান ইমানই নেই আমান শুধু নিরাপত্তা এদের জন্যই দিলাম আর কারো জন্য নাই আমান আমান কারোর জন্য নেই আমান আর কারোর জন্য নেই শুধু উম কিন্তু আমানি আমান হয়ে যাবে নিরাপত্তা চলে আসবে তাইলে ও কোরআনের এই আয়াত কে করলো আর কোরাতের আয়াতকে যদি কেউ ইশারাতানো করে তাইলেও বেমান না কি কর্ম কি না দ্বারা শুধু ইমান আসে নাহান্ন দ্বারা মেহান্ন দ্বারা এই জন্য সাহাব তা আল্লাহ রেওয়ায় হাসান আছে ইবনে অমর ফিকা মেহানু আসব মুহম্মদ তা আল্লাম ইমান فأقمنا حدوده فقمنا وأقمنا حدوده امره دال الله القران الحكم كي قائم قلت ستاتي امه يعلمون القران قبل الايمان يصلحون حروفا ويضيعون حدود ذلك حظهم واولئك شرار هذه الامه ليندر اشو اسبنا শিকার দ্বারা আসবে এরকম ইমান শিকার দ্বারা আসবে এর জন্য মেরে দোস্তেরে মেরে দোস্ত মেরে ভাইও আল্লাহ ইনবাক করছে আমান একজনের জন্য নির্ধারিত করছে حياتا طيبة والله اكدول الجنة يقول لنا كيف يفعله جنة ها مناملا مينكم من ذكر أو انسى وهو مؤمن فلا نحيينه حياتا حياتا ها رأيك؟ الله الله رأيك الله الله زاتره في الاسقين الله زاتره في الاسقين আল্লাহ দাঁতের উপরে না থাকার কারণে বলে আমিও সুখী জীবন অন্য জিনিসের ভিতরে তালাশ করতেছি মাল আসলে সুখ আসবে না পদ আসলে সুখ আসবে না সম্পত্তি না আল্লাহ করতে মানে আমিন আমিন কুমিনা উনতা হকি কি ইমানের সাথে আমলের উপরে উঠবে তোমার দুয়ারে সুখী জীবন যা ধারণা দিবে তোমার সুখী জীবন তালাশ করতে হবে না সুখী জীবন তালাশ করবে তুমি কোন জায়গায় আসি জীবন তালাশ করবে তোমাকে মসজিদ যারা আবাদ করে আদিসের মধ্যে আছে এরা যখন গায়েব হয়ে যায় মসজিদ যারা আবাদ করে এরা যখন গায়েব হয়ে যায় একদল ফেরেস্ত আছে এদেরকে তালাশ করে এরা কুইগুলো দোস্তরা গেল কই এরা যখন বিমার হয় তখন তোমার তোমাকে সুখী জীবন আমি দিব সুখী জীবন তোমার তালাশ করতে হবে না সুখী জীবন তোমার জন্য তোমাকে তালাশ করে নেবো কিন্তু শর্ত তুমি দুইটা করে লও খালি দুইটা বেশি না তিনটা না সে দুটা হলো কি যে তুমি আমল আমল আর ইমান ওয়ালা আমল তুমি অর্জন করো ইমান ওয়ালা আমল ইমান ওয়ালা আমল শুধু আমল না ইমান ওয়ালা আমল এটা তো দুনিয়াতে দিব সুখী জিমনওয়ালা না মা কথা বলে আখেরাতে যা দিমু এটা তো আহসানি দিমু আসানো দিমু না আফসান্তিবিহীন ঋষিক ইসরের ঋষিক কাকে দিবো আমি ইজতের একজনই বলছে ইসের ঋষিক আমি দিব ইজ্জতের রিজিক মানে ডাল রুটি না সমস্যা করবো পাওয়ার আসবাব হল তিন তিন দুই রাস্তায় মানুষের ভিতরে আসবে দিনের দাওয়াতের রাস্তায় আর দিনের দাওয়াতের রাস্তায় যে যত বেশি মুজাহেদা করবে যত বেশি মুজাহেদা করবে তার কামিয়াবির সিংহাসনে বসাই সবাই দুনিয়া দেখতেছে মরতেছে তাও দুশমনের হাতে বর্ষা খায়া মরতেছে বুকে লাগছে বর্ষা রক্তের পহারা ছুটছে কিন্তু তার কেম পর্যন্ত আনেওয়ালা মানুষকে শুনে যেতে গেলাম সিংহাসনে বসে গেছি ফুস্তু আর এটার জন্যই মেহান্ন এটার জন্যই মেহান্নলে মেরে দোস্ত চার যতটুকু এলেন থাকবে সে তো তত বেশি মেহান্ন করবে অথচ মাফ করছেন না আগে পিছিয়ে মাফ না দাঁড়াইলে কেউ জিগাইত হ কিন্তু সারা রাত্র পাও দাঁড়াত আমা বলতেছে আমি বন্ধা হবো না নিয়ামত দিচ্ছে করতে হবে বুঝা গেল মেরে দোস্তেরে ভাইও মেরে আজিজ ও জ্বর যতটুকু এলেন সে ততটুকু মেহান্ন করবে হুজুরের আবাদত উত্তম না আরসের বহনকারী ফেরেস্তাদের আবাদত উত্তম হ্যাঁ হুজুর ইসলামের আবাদতো উত্তম ঠিক না তারপরে কি বলতেছে মা আবাদ না এটাই এলমের তাকা গা যত বড় এলেম ওলা হবে তত বড় মেহনত করবে আর মেহনত করে কি বলবে কি বলছে মা বাদী মানা কাহাকা এবার অনুযায়ী আবাদত আমার দ্বারা হয় না অথচ যার আবাদত আর বহনকারী আলা ফেরেস তাদের চিও আলা কোন সানি নেই আল্লাহ ওয়াহে তার আবাদতের ভিতরে ওয়াহেদ ঠিক না কোন সানি নেই কোন সানি নেই আল্লাহ যেরকম সমস্ত সিফ তার জাতের ভিতরে সমস্ত কিছুর ভিতরে ওয়াহে হুজুল ইসলাম ও সমস্ত কিরদারের ভিতরে পুরো সৃষ্টির ভিতরে ওয়াহে নেই সে বলতেছে মা আবাদা করা নথিজা এটি দাঁড়াইছে যদি আমি কামিয়াবি সিংহাসনে বসতে চাই তাহলে দিন আমার জন্য অপরিহার্য দিনের উপরই আমাকে উঠতে হবে দিনের মেহ ছাড়া ছাড়া আর এই রাস্তায় মুজাহা ছাড়া আসবে না যারাই উঠছে যারাই পাইসে মুজাহে মেহেন জন্যই মেরে দোস্ত আল্লাহর রাস্তায় বাহির হওয়া বাহির হয়ে মেহনত করতে থাকা করতে থাকা করতে থাকা চাইতে থাকা চাইতে থাকা করতে থাকা করতে থাকা চাইতে থাকা চাইতে থাকা করতে করতে করতে করতে করতে করতে যখন ক্লান্তি যে হীমানায় পচবে উপর সালাম আসে নাই চলতে চলতে চলতে চলতে চলতে যখন নিঃসয় হয়ে গেছে তার কিছু নাই সালার চট গায় চলে আসছে ওই দিনই আসমান থেকে সালাম নেই নাই না চলতে চলতে যখন দেখবে যে বন্দর বসে আর কিছু নেই শেষ পুরা দিচ্ছে সব কিছু নাই তখনই আল্লাহ নি দিয়ে হাত উঠে আমি আর কেউ নাই তুই আর আমি আয় তখনই আল্লাহ ভান্ডার খুলে দেয় তখনই আল্লাহ সবকিছু দিয়া দেয় এমনি দেয়া নাই বড়রা এমনি বড় হন নাই হ্যাঁ আকাবের এমনি আকাবের হন নাই আমাদের সলফ রা এমনি সলফ হন নাই সবকিছু লুটায় দিয়ে সলফ হয়েছে ঠিক না তারপর আল্লাহ এরকম দেওয়া দিচ্ছে এরকম দেওয়া দিচ্ছে এরকম দেওয়া দিচ্ছে হয়তো কেউ দেখা গেছে গাছ লাগায়া গেছে ফলও দেখে নেয় ফুলো দেখে নেয় ঠিক না এখন তার জেনারেশন ফলও দেখতেছে ফুল দেখতেছে ঠিক না ইলিয়াস রহমতুল্লা বলেছে জানলা গুলা বড় বড় বলে কেন ইউরোপারা ছোট ছোট জানলা পছন্দ করে না তখন মেয়াতিরা মেওয়া আগে না আইব ওই দিন তোমাদের কি অবস্থা হইব যেদিন তোমরা চিলগাড়িতে ঘুরবা চিলগাড়ি চিলগাড়ি কিনেন পেলেন্দ্র চিলগাড়ি চিলগাড়িতে দুনিয়া ঘুরবা হ্যাঁ দুনিয়া ঘুরবা আজকে সে তো দেখেও নাই সে তো খায়ও নাই কিন্তু তার মেহান্নকারীরা চিলগাড়িতে দুনিয়া করতেছে আহমদ লাশাফ থেকে তিন চার বছর আগে আমরা সফর করতেছিলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তো ইন্দোনেশিয়া খাবার দফতর খানে যেদিন ইন্দোনেশিয়ার রানিং প্রেসিডেন্ট দুপুর গালা দাওয়াত দিয়েছিল তোমদ লাফ কেন্দা ইলিয় রাই দফতর খান হ্যাঁ হাম আহমদ লাঠ কাহ কাবিল কি মসজিদ কে ইমাম হতে মকত্ হতে আমি কোন মসজিদের ইমাম হইতাম মেলে কোনো কদর এই মর্যাদা কই ছিলাম হাজারো আইটেম সামনে রাখা সকালে এক দেশে নাস্তা করতেছে দুপুরে আরেক দেশে রাত্রের খাওয়া আরেক দেশে খাইতেছে আকাশে উঠতেছে তার ভিত জমিনে অপেক্ষা করতেছে জমিনে অপেক্ষা করতেছে কখন নামবে কখন খাবে কখন নামবে কখন খাবে সিরিজ বোমা বাংলাদেশে ফাটে খাপ করে আমার হাতে ধরছে বলছে বাংলাদেশ জমা তুমি বা হাতে ধরছে আমি ওইসে কাম তোর এক নিয়ে গেছে বিস্কিটই পঁচিশ পর জিজ্ঞাস করলাম কতক্ষণ থেকে অপেক্ষা করতেছ বলে আমরা দুই ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করতেছি এনে বসা বসে তোমরা কখন কখন আইবার নাম খাইবার জন্য মেহান্নকে মেহান্ন বানানো মেহেন মেহান্ন বানানো কেননা মেরে দোস্ত এই মেহান্নথের সাথে আল্লাহর ওয়াদা জোড়া দিনের সাথে আল্লাহর ওয়াদা আর কোন জিনিসের সাথে আল্লাহর ওয়াদা নেই না বাদশাহ সাথে আল্লাহর ওয়াদা না দ্বন্দ্বের সাথে আল্লাহর দিনের সাথে আল্লাহর ওয়াদা আল্লাহ তারা করার ব্যাপারে এই জন্য নিয়ত করি যে এটাকে মক্সদ বানাবো মকসদ মক্সদ বুঝেন হ্যাঁ মক্সদের মেশাল হইল যে আপনার বাচ্চা অমরণাপন্ন অসুস্থ হয়েছে কিন্তু আপনারে আপনি একজনের কাছে পাইবে সে টাকা অপেক্ষা করতেছে বলেন যখন মরণাপন্ন খবর বাচ্চার আইব সে কোনটার দিকে দৌড়াইব হ্যাঁ এটার নাম হলো মক্সাদ এটার নাম হলো সব ছেড়া দিতে পাওনা হাজার টাকা লাই হাসপাতালে দৌড় দিতেছে না বলে মকসাদ বাচ্চা তার মকসাদ এই কামে টাকা যখন আসবে নিজের মনে করা টাকা আসুক না আসুক নিজে টাকা পয়দা করে আর পিছনে দৌড়াবে নিজে টাকা যা পয়া করা গম খাবে গম গম এবং চিন্তা চিন্তা। হরকা এক ব্যথা দিলের ভিতরে ব্যথা কিকুরা মানুষ আল্লাহ চিনবে কি মানুষ থেকে বাঁচবে কিকুরা মানুষ জান্নাতে জানে বালা হবে এক ব্যথা হুজু সামকে পাগল বানা দিতে পাগল এই জন্য ইলিশ দিবি বলছে আপনি ঘুমান না কেন রাত্রে কালি অ্যাপাস ওপাস করেন তুমি যদি বসতে হয় তাহলে আমি একা হইতাম না আমরা দুইজন হইতাম আমরা ইসুক রহমতুল মারা যায় লাহোর থেকে আনে আম্মা মুখের কাপড় উঠা চুমা দিয়া কপালে মিঠি কখনো তুমি ঘুমায় দেখো না আরাম করে দেখো না এখন একটু আরামের গুম ঘুমাও আরামের গুম ঘুমাও বেটা জিন্দগি মে শোকে নিয়ে আল্লাহ কি দিবে সাহাবাহ ক্রাম কে কি দিছে কোরআন শরীফ থেকে গাইটা গাইটা বারি করেন কি দিচ্ছে দুনিয়া আমাদের কো আল্লাহ দেওয়ার ওয়াদা আছে দেওয়ার ওয়াদা যা এদেরকে দিছি তাই তোমাদেরকে দিব কোনো করবো তো ইনশাল্লাহ হ্যাঁ মক্সদ বানাবো আজকের থেকে মক্সদ টাকা যা আসলে এটাই আগে আর কোন টাকা যা না দিবি না বাচ্চা না দোকান না পাট না বাড়ি না কোন কিছু মাঝে বলি ওলামায় আর না দেয় তো দুনিয়াতে আর কাদানে কেউ নাই যে দিবি বাল বাচ্চাকে দিনের লেখা কাঁদা দেয় সাহাবাই দিবি বাল বাচ্চাদের কে না কান ফিরে আসতে পারবেনা একজন অনুমতি নিচ্ছে ইয়ার রসুল একটু ঘরের দিকে বলে আসি যাও যে বিবিরে বলতেছে লম্বা বয়ান তার কথাগুলো লম্বা আছে বহু জবাব গুলা আষাঢ়ের ভিতরে দিছে তাও লেখা আছে লম্বা জবাব দিছে লম্বা জবাব দিচ্ছে নিজেও চোখের পানি ছড়াইতে ঘর থেকে দেখতেছে না তোমাদের কে তোমাকে আমি বাধা দিতে পারি না বাধা দিব না তোমাকে আমি দুনিয়া সোয়ে তোমাকে আমি জান্নাতে পায় জান্নাতে চাই তোমাকে আল্লাহ পাওয়াইছে জাননাতে পাবে মেরে সমে আমরা বেশি জানি আল্লাহর সম্বন্ধে আমরা বেশি জানি জান্নার সম্বন্ধে আমরা বেশি জানি জাহান্নাম সম্বন্ধে আমরা বেশি জানি আল্লাহর কুদর সম্বন্ধে আমরা বেশি জানি আল্লাহর খাজিনা সম্বন্ধে আমরা বেশি জানি আগাব সম্বন্ধে আমরা বেশি জানি নত সম্বন্ধে ইনশাল বানিয়ে চলবো দুনিয়ায় পাইলাম না পাইলাম না কোনো আফসোস নাই কেউ পাইছে দুনিয়াতে কেউ পায় নাই কোনো আফসোস নাই আফসোস নাকি হ্যাঁ বরং যে দুনিয়ায় পাইছে তার অতটুকু অংশ আখেরাতে থেকে কমছে ঠিক না এই জন্য দোস্ত যারা পাইব তারা তো না পাই আখেরাতে পাইব দুনিয়ায় যে পাইবো সে মাটিরটা পাইব আর আখেরাতে যে পাইব সে কিসের টা ঠিক না আর ওইখানে পাবে আর ছাড়বে না পাবে আর ছাড়বে না পাবে আর ছাড়বে না এই জন্য আমরা হিম্মত করি নিয়ত করি এরাদা করি যে তাকে বানাবো কি বলেন আমরা যারা আসছি অঙ্গীকার করে যেটা মক্সাদ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তোফিক দান করেন সুবাহ আল্লাহি অ